বাংলা মানবতা সমাধান আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্স হাদিস এর আজকে আপনাদেরকে উনিশতম হাদিসের যে অংশ অবশিষ্ট ছিল তা পাঠ করে শুনিয়ে তার আলোকে আমরা মূল প্রতি নিয়ে সংক্ষেপে আবদুল্লাহ ইবনে আব্বাসমাকে লক্ষ্য করে যে উপদেশ মালা দিয়েছিলেন তন্মধ্যে তকদির সংক্রান্ত একটা চমৎকার বক্তব্য দিলেন বললেন ও আইলাম হে তুমি জেনে রাখো যদি জাতিসম সকল জাতি একত্রিত হয় কি জন্য তোমার কোনো উপকার করতে রসুল সালিসাম বললেন তারা পারবে না কিছুই করতে এল্লা বিষ লেখা কেবল সেটুকুই তারা করতে পারবে যেটুকু মহানো কাবি তোমার কোনো ক্ষতি করতে রসুন বলেন না তারা তোমার কোনো ক্ষতি করতে পারবে না কেবলমাত্র সেটুকুই করবে যেটুকু আল্লাহ সুহান তোমার উপর লিখে রেখেছেন শুধু দর্শক বৃদ্ধ এখানে রসুল সাল্লাম তার সাহাবিকে উদ্দেশ্য করে যে উপদেশ দিলেন তার মধ্যে এ পর্বটি অত্যন্ত কঠিন এবং সঙ্গত একটি উপদেশ কারণ মানুষ যখন তার তকদিরের ভালো মন্দের প্রতি ইমান রাখবে তখন সে একটা প্রত্যয় দিল সংকল্পে নির্দিষ্ট লক্ষ্যে সে দুর্বার গতিতে এগিয়ে যেতে সক্ষম হবে আর যদি তার তকদিরে বিশ্বাস না থাকে ভাগ্যের প্রতি বিশ্বাস না থাকে তাহলে সে কিন্তু ঘাটে ঘাটে হোঁচট খাবে অপদস্থ হবে পিছিয়ে যাবে অকর্মণ্য হয়ে পড়বে কাপুরুষ হয়ে পড়বে এবার রসল আলী সাল্লাম তার প্রিয় সাথীকে তার অটন্তি বয়সে তাকে যে উপদেশ দিচ্ছেন এটি শুধু তার জন্য না এটি সমগ্র বিশ্ব মুসলিম উম্মাহের জন্য তার উম্মত সমূহের জন্য যে উম্মতেরা তোমরা এটা মনে করো না যে কল্যাণ অকল্যাণের চাবিকাটি অন্যের হাতে তোমাদের ইমান যে কল্লান ও অকল্যাণ এর চাবিকাটি একমাত্র আল্লাহ সুভায় না হো ও কাছে আল্লাহ তোমাদেরকে কল্লান দেন তোমাদের প্রতি এহসান করে আল্লাহ কখনও তা কল্যাণ দেন তার নামত স্বরূপ আল্লাহ কখনও কল্লাম দেন তোমাদের জন্য তোমাদের পারিশ্রমিক বা পারিতোষিক স্বরূপ কিন্তু কখনও তোমাদের উপরে বিপদ আসে মসাইবৎ আসে সেগুলি আল্লাহ রবাহাম তোমাদের উপরে দেন শুধুমাত্র তোমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ হায়বাহাদ ফরমান যে আমি বিপর্যয় দিয়ে থাকি আমি মানুষকে পরীক্ষা করে থাকি তার মাল নষ্ট করে তার জীবন হানি করে এবং তার ফল ফলাদি নষ্ট করে তাদেরকে আমি পরীক্ষা করি ওই সময়ে তারা পরীক্ষায় উত্তূর্ণ হয় যারা ধৈর্যশীল যারা সংযমশীল যারা তকদিরে বিশ্বাসী তারাই কেবল উত্তীর্ণ হয় এবং তাদের জন্যই বলা হয়েছে উল্যা ইকা আয়লা হুদমের রববিহীন ও উলিয়া ইকা হউল তারাই তাদের রবের হেদায়তের উপরে প্রতিষ্ঠিত আছে এবং তারাই হচ্ছে সফলকাম কাম শুধু ও দর্শকবৃন্দ জীবন চলার পথে মানুষ যারা ইমানদার তারা কিন্তু হোচট খাবে না তা নয় বিপদ বিপদমসিবতের শিকার হবে না তা নয় এটি হয় মানুষের হাতের কামাই আল্লাহ বলছেন জাহার আল ফেসাধু ফিলি ওল বাহরি বিমা ক্যাসাবাত এইদিন নাস জলভাগে বাগে স্থল বাগে পানীয় ভাগে এবং স্থল ভাগে যে ফাঁসা বিপর্যয় প্রকাশ পায় এটা হলো বিমা ক্যাসাবাত এইদিন নাস মানুষের হাতের কামাই মানুষরা যখন পাপাচারে লিপ্ত হয়ে যায় তখন আল্লাহ সুভান হু ও তাহলা তাদেরকে মাঝে মধ্যে ছোটো খাটো আজাব দিয়ে দেন দুনিয়াতে কেন তারা যেন ফিরে আসে তারা যেন তমা করে তারা যেন ইশের যা করে আল্লা সুহান ও তা আল্লাহর সান্নিধ্যে ফিরে যায় এবং তারা তাদের কৃতকর্মের জন্য অনশোচনা করে আল্লাহর কাছে কান্নাকাটি করে এটা কেবলমাত্র মানুষের সংশোধনের জন্যই জগতে এ সমস্ত কিছু পরীক্ষা আসতে পারে কিন্তু যখন বান্দা তকদিরের প্রতি ইমান আনবে না তখন কিন্তু সে বিভ্রান্তির শিকারে পরিণত হয়ে যাবে শুধুও দর্শক বৃন্দ আপনাকে অবশ্যই মনে রাখতে হবে যে ইমানের ছয়টি রোকন রয়েছে তার মধ্যে এক নম্বর রোকন হচ্ছে আল্লাহর প্রতি ইমান দুই নম্বর তার আসমানী কিতাব সমীয়ের প্রতি ইমান তিন নম্বর তার নবী ও রসুলগুনের প্রতি ইমান চার নম্বর তকদিরের ভালো মন্দির প্রতি ইমান পাঁচ নম্বর আখরাতের প্রতি ইমান এবং তার ফেরেস্ত মণ্ডলীর প্রতি ইমান এই যে ছয়টি রকম তার মধ্যে ইমান বিল কব কদর তকদির প্রতি ইমান আনা অন্যতম একটি রকুন বলবেন তকদিরটা কী অর্থাৎ আল্লাহরুল আদমিন আপনার জন্য কি হবে তা লিখে রেখেছেন বলবেন কখন লিখে রেখেছেন তার জবাবে প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম বলেছেন প্রথম আল্লাহ যখন কলমকে সৃষ্টি করলেন তখন বললেন বললেন তুমি সৃষ্টি সমূহের তকদির লিখে দাও কখন লেখা হলো সে তকদীরটা প্রথম যখন কলম তৈরি করল তখনকার সময় এর মাঝে ব্যবধান কতটুকু ছিল রসল সাল অন্য হাদিসে সমূহ সৃষ্টি করেছেন জমিন সৃষ্টির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে আল্লাহ সুহান হু তা লিখে রেখেছেন উক্ত দ্বারা। আমরা দুটি জিনিস স্পষ্ট হলাম একটা হলো যে সৃষ্টি সৃষ্টি করা হয়েছে আসমান জমিনের ওপূর্বে সেটা হলো কলম এবং কলম হলো শিক্ষার অন্যতম মাধ্যম এই জন্য আল্লাহ সুবাহ বলছেন তিনি সে আল্লাহ যিনি কলমের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাম আল ইনসান মানুষকে তাই শিখিয়ে দিয়েছেন যা সে জানত না শুধুও দর্শকবৃন্দ যারা এই সত্য কথার বিপরীতে অন্য কোনো বক্তব্য উপস্থাপন করবেন বা এই সৃষ্টি আগে ওই সৃষ্টি আগে তার বিতর্কে জড়িয়ে পড়বেন আমরা বলবো এটি অহেতু ও অবান্তর অসংলগ্ন বিতর্ক আমরা মৌলিকত্বের দিকে ফিরে আসি আরেকটা জিনিস আমরা পেয়ে গেলাম যে তখদির লেখা হয়ে গেছে আসমান ও জমিন তৈরির পঞ্চাশ হাজার বৎসর পূর্বে সুতরাং এই তখদীর লেখা নিয়ে আমরা যে বারবার কথা বলি বিতর্ক করি এ বিতর্কের উঠতে আসাই আমাদের উচিত তবে আল্লাহ আল্লা সুবাহ বান্দারে যে তগদীর লিখেছেন সেটা কিন্তু বৎসরের যে কদরের রজনী সেই রজনীতে সেখান থেকে বার্ষিক বাজেট হিসাবে বন্দার জন্য আমি কেন কাজ করবো তার জবাবে আমরা দুটা জিনিস আপনাকে বলবো। প্রথম কথা হলো তকদির হলো অদৃশ্য বিশ্বাস সংক্রান্ত বিষয়ের অন্যতম এটা ইমান বিল এর অন্তর্ভুক্ত এ বিষয়ে আপনি জানেন না আপনার তবদের কি লেখা হয়েছে কি লেখা হয়েছে আপনি জানেন না সুতরাং যে বিষয়ে আপনার জ্ঞান নেই সে বিষয়ে কথা বলা আপনার অধিকার নেই এটা অনধিকার চর্চা এটা কেবল আল্লাহ সুভায় ইমেই রয়েছে আমাদের রহন আল্লাহ এমন সত্তা যিনি কখনো ভুলে যান না কখনো তিনি বিভ্রান্ত হন না তিনি তার সেই জ্ঞানের সমুদ্রে সেটা লুক্ষায়িত করে রেখেছেন কোনো সৃষ্টিকে সেটা দেন নাই অতএব এ ব্যাপারে আপনাকে অহেতুক বিতর্কে জোরানোর কোনো কারণ নেই আপনাকে বলা হয়েছে আমল করতে আপনাকে বলা হয়েছে কাজ করতে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে বাস্তবায়ন করতে আপনি যদি নির্দেশটি বাস্তবায়ন করেন তাহলে বুঝতে হবে যে আপনি আল্লাহর হগুমকে পালন করেছেন তাছাড়া আরেকটি কথা না বললেই নয় সেটা হচ্ছে যে আপনার এই ভাগ্যটি আল্লাহ আপনার উপরে চাপিয়ে দেন এমন যে আপনি কি করবেন বেঁচে থাকলে সে আগাম এলিম তার আছে সে আলোকেই তিনি কিন্তু রিপিবদ্ধ করে রেখেছেন অতএব আপনি আদিষ্ট কর্ম করতে কর্ম করুন সম্মানিত সুদী ও দর্শকবৃন্দ সময় এলো একটি বিরতির তাই আপনাদের কাছ থেকে আপাতত একটা রহমতুল্লাহ আমি মোহাম্মদ হাশিফ মাদানি আর আপনারা দেখছেন বাংলা मर मुज এবং দয়া সৃষ্টি করে দিয়ে সৃষ্টি করে দিয়েছি কেন উনি প্রত্যেক কাজে আল্লাহর ইচ্ছাকে মান দিয়ে চলে। আলমদের সংসারে কাল রাত 9:30 টায় আপনাদের সম্প্রচার সকাল 8:00 বাংলাদেশে পিএস টিভি বাংলায়ে আ ম্যান অফ ক্যারেক্টার এন্ড ফেইথ ইন অফ বিকামিং দ্য বেস্ট ডক্টর লাইফ ওয়াজ যখন আমি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 সম্মানিত সদীয় দর্শকবৃন্দ বিরতির পর আপনাদেরকে পুনরায় মোবারকবাদ আমাদের আলোচনা হচ্ছিল তকদিরের বিশ্বাস নিয়ে আমরা কিন্তু বাস্তবতার এই নিরিখে এসে দেখছি যে তকদীর প্রতি ইমানকে কেন্দ্র করে জাতি নানা দিকে বিভক্ত হয়ে পড়েছেন তন্মধ্যে তিনটি উল্লেখযোগ্য মতবাদ রয়েছে একটি হচ্ছে কাদারিয়া যারা তকদীরকে এমনভাবে বলেন যে সেখানে মানুষের আপনার ইচ্ছাটাই প্রাধান্য আল্লাহর ইচ্ছা সেখানে গৌণ কাজেই মানুষের ইচ্ছার পূর্ণ স্বাধীনতা দা হয়েছে এই স্বাধীনতা তারা অবাধে বলেন এখানে আল্লাহরবুল্লাহ আলমিনের নিয়ন্ত্রণ আছে বলে তারা মনে করেন না অথচ আল্লাহ সব তারা বলছেন ইল্লা উন ইয়াসা আল্লাহ তোমরা যা চাও তা হয় না বরং আল্লাহ একেবারে চূড়ান্ত তাই তারা বলেছে অপরদিকে তার বিপরীতে আরেকটি দল যারা জনবাদী তারা বলছে যে মানুষের সেখানে করার কিছু নেই কিছু থেকে কিছু হয় না যা কিছু হয় করেন একমাত্র স্রষ্টা সুতরাং মানুষের প্রত্যেকটি কর্ম চাহে ভালো চাহে মন্দ সবটাই সেটা স্রষ্টার দিকে সম্পর্কিত হবে এখানে সৃষ্টি বা মানুষ সে বাধ্য কাজেই মানুষকে দোষারোপ করা যাবে না আল্লাহরপুল্লাহ আলমিন বলছেন হ্যাঁ দিন না যে আমি দুটি পথ বলে দিয়েছি আমি ভালোটাও বলে দিয়েছি খারাপটাও বলে দিয়েছি ভালোটার পরিণাম কি হবে এই শুভ পরিণামের কথাও বলে দিয়েছি তার শেষমঞ্জিল আমার সন্তুষ্টি আমার জানা আর শয়তানের পদাঙ্ক অনুসরণ করলে অন্যায় পথে পতিত হলে বা পরিচালিত হলে তার অশুভ পরিণাম সম্পর্কেও বলেছি ওহে শয়তান তোকে দিয়ে এবং মানুষের ভিতরে যারা তোর পদাঙ্ক অনুসরণ করবে তাদেরকে দিয়ে আমি জাহান্নামকে পরিপূর্ণ করব অতএব আল্লাহন হু আলা আপনাকে এই খারাপের প্রতি সম্বন্ধ হতে বা সম্পৃক্ত হতে কঠোরভাবে নিষেধ করেছেন এই করেছেন আপনার পরীক্ষার জন্য আল্লাহ আলমিন তোমরা কি এমনি মনে করে নিয়েছো যে জাননাতে প্রবেশ করবে তোমাদের কোনো পরীক্ষা হবে না কে ভালো কে মন্দ সেটা পরীক্ষা হবে না তোমাদের নিশ্চই তোমাদের পরীক্ষা হবে কারা সত্যবাদী কারা মিথ্যাবাদী তাদের পরীক্ষা হবে এজন্য আল্লাহ রবীন্দন হায়াতের সাথে বলছেন যে আমি হায়াতের পরে আমালা। যিনি হায়াত এবং সৃষ্টি করেছেন যিনি পরীক্ষা করে নেবেন তোমাদের মধ্যে কে সবচেয়ে উত্তম আমল সম্পাদনকারী কাজী এখানে জলবাদীরা যে বক্তব্যটুকু দিয়েছে সে বক্তব্যটুকু তাদের খেয়ালিপনা থেকে একান্তই অবান্তর এবং মহান আল্লাহ সুহান এর পথি অপবাদ বই আর কিছু নয় এই আকিদা থেকে মুক্ত হয়ে ফিরে আসতে হবে আহসুন্নাউল জামায়াতের আকিদায় আহরুস্না জামাহাত বলেন আল্লাহ রবুল্লা আলমিন এর ইচ্ছা শক্তি রয়েছে এবং বান্দারও ইচ্ছা শক্তি রয়েছে বান্দার ইচ্ছা শক্তি আল্লাহ রব্বুল্লা আলমিন ইচ্ছা শক্তির অধীন কাজেই এই অধীন ইচ্ছা শক্তি বান্দা যখন ভালো কাজে প্রয়োগ করবে আল্লাহ তাকে ভালো কাজে তৌফিক দেবেন আবার যখন বান্দা খারাপ কাজে প্রয়োগ করবে তখন তাকেও সেই ক্ষেত্রে খারাপ কাজে যখন যাবে তখন যাওয়ার পথ সে পেয়ে যাবে বান্দা যখন আল্লাহর এরাদতের বিরুদ্ধে আল্লাহ সুহায় সন্তুষ্টির কামনার বিরুদ্ধে শয়তানের পদাঙ্ক অনুসরণ করতে চায় তখনই আল্লাহর আলমীন গৃণার সাঁকেত তাকে সেই মর্মে কাজের সুযোগ দেন এই কাজটি দেওয়া হচ্ছে তার পরিণাম কাজেই যেমন কর্ম কেমন ফল হবে শুধু ও দর্শকবৃন্দ তকদির প্রতি বিশ্বাস যদি আমরা আনি তাহলে আমাদের মজবুত হয়ে যাবে এবং এই তকদির প্রতি বিশ্বাস এটা যদি একজন মানুষের ভিতরে থাকে তাহলে সে কখনো হতাশাগ্রস্ত হবে না এজন্য আমরা দেখতে পাই তকদির প্রতি বিশ্বাস মানুষকে আত্মপ্রশান্তি দান করে যখন কোনো বিপদ এসে যায় তখন সে হতাশায় মূল্যমান হয় না দিক হারিয়ে ফেলে না সে তখন দৃঢ় সংকল্পের উপরে প্রতিষ্ঠিত থাকে কেন তার রক্ত তাকে বলে দিয়েছেন আল্লা যদি তোমার কোন ক্ষতি করতে চান তিনি আল্লাহ তোমাকে কল্লাম দিতে চান তিনি সকল বিষয়ে শক্তির অধিকারী অন্যত্র আল্লাহ বলছেন আল্লাহ যদি কাউকে ফজল দিতে চান অনুকম্পা দিতে চান দয়া দিতে চান আল্লাহ বলেন ফালাহর হদ্দায় ফজলি তার এই দয়া দানে বাধা দেওয়ার ক্ষমতা কারণে সুতরাং বান্ধবা যখন এই বিশ্বাস করবে যে আল্লাহর পক্ষ থেকেই তার জন্য এই নামত আল্লাহর কৃতজ্ঞতা আদায় করবে আর যদি তার জন্য সে যদি মনে করে যে এটা আল্লাহর পক্ষ থেকে তার উপরে পরীক্ষা তখন সে সবার ইখতিয়ার করবে তবেই সে অবিচল থাকতে পারবে এজন্য প্রিয়নী মোহাম্মদ রসুল একজন মুমিনের বিষয় সেটা কি যে তার প্রত্যেকটা কাজই ভালো ইন আসা বাহু তাকে যদি কোনো ভালো কাজ কোনো আনন্দ পায় খুশখবরি পায় ভালো জিনিস পায় সে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে সুক্রিয়া আদায় করে ফল কি হয় আল্লাহ বলছেন কৃতজ্ঞতা আদায় করবে আমি তোমাদেরকে বাড়িয়ে দেব। বন্দা আল্লাহর পক্ষ থেকে নিয়ে আমত পেলে আল্লাহর কৃতজ্ঞতা আদায় করে আলহামদুলিল্লাহ যখন বলে আল্লাহ রবাহিন খুশি হন এবং বান্দাকে বাড়িয়ে দেন কিন্তু মমিন সে যদি কখনো বিপদে আপতিত হয় মসিবতে আপতিত হয় বিপদ মসিবত এসে যায় এক্ষেত্রেও সে যদি কি করে সবর এখতিয়ার করে এই জন্য বলছেন ও ইন আসবাহ তার উপরে যদি কোনো বিপদ এসে যায় সে সবর এখতিয়ার করে আর যে সবর এখতিয়ার করে তার জন্য আল্লাহ রব আলিন বলে দিয়েছেন আমি তার পারিতোষিক তার বদলা যথার্থভাবে দিয়ে দিই যারা সবর ইতি করে তাদের পাওনা আল্লাহ তাদেরকে অগণিত অসংখ্য পাওনা দিয়ে দেন অর্থাৎ পারিতোষিক ও বদলা দিয়ে দেন এবং শুধু তাই নয় আল্লাহ রবাহিন যারা ধৈর্য ধারণ করে তাদের সাথে আল্লাহ রয়েছেন অর্থাৎ আল্লাহর নসরত্ব ও সাহায্য তাদের প্রতি রয়েছে কাজী এ সকল বিষয়ে স্পষ্ট প্রমাণ করে যে তকদীরের প্রতি ইমান একজন মানুষকে আত্মপ্রশান্তি দেয় তাকে চেঁচামেচি করতে দেখা যায় না কিন্তু যখন মানুষ তকদের প্রতি বিশ্বাসী হয় না তখন সে তার নিজের কপাল নিজেই চাপড়াতে থাকে আর হতাশায় গোড়াগড়ি করতে থাকে এবং সে বিচলিত হয়ে যায় জবান দিয়ে অবান্তর অসংলগ্ন বক্তব্য পর্যন্ত বলে ফেলে নাউদিন দালিক তারা ইমানও বিনষ্ট হতে পারে শুধুও দর্শকবৃন্দ এই যে তকদের প্রতি ইমান এর মাধ্যমে আরেকটা বিশেষ দিক হচ্ছে বান্দা প্রত্যয় দৃঢ় হয় সংকল্পে বা কর্মে অটুট থাকে সে বিচলিত হয় না বান্দা যখন এইরকম বিশ্বাস করবে যে আল্লাহ আমার রব তখন সে বলবে এভাবে যখন সে বলবে হাসবন আল্লাহ আবার জন্যই যথেষ্ট যেমনটি এবরাহিম আলী ইসলাম বলেছিলেন হাসবুন তাকে যখন নমরুদ জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করল তিনি বললেন হাসমন আমার জন্য আল্লাহই যথেষ্ট আল্লাহর আলমিন খুশি হয়ে ইব্রাহিমের জন্য অগ্নিকুণ্ডকে আল্লাহ ইব্রাহিম অতএব সুদী ও আমাদেরকে তকদির প্রতি ইমান আনতে হবে সত্য কিন্তু তকদির প্রতি ইমান এনে বসে থাকলে হবে না আমাদেরকে তকদির প্রতি ইমান যে কাজগুলি করতে বলেছেন সেগুলি করতে হবে আল্লাহ এবং তোমরা আমল করো যে কাজের জন্য যা সৃষ্টি করা হয়েছে তা সেভাবেই সহজ করে দেওয়া হবে কাজে আপনি আদিষ্ট আপনি আদেশ পালন করেন দায়ের পাখালে আপনাদেরকে আমরা বলবো যেমন ডিরসুল সাল্লিউসাল্লাম সাহাবি ইবনে আব্বাস রাজিয়াল আহমাকে বলছেন যে তুমি এই বিশ্বাস রাখো পৃথিবীর সকল শক্তি যদি তোমার ক্ষতি করতে চায় তোমার ভাগ্যের বাইরে ক্ষতি করতে পারবে না পৃথিবীর সকল মানুষও যদি উপকার করতে চায় তাহলে ভাগ্যে যা লেখা আছে তার বেশিও করতে পারবে না অতএব হা হুতা ডুবে থাকার কোন কারণ নাই আমরা সকলে মিলে চেষ্টা করি যে তকদির উপরে ইমান নিয়ে বিশ্বাস করে আল্লাহ এবং তার প্রিয় হাবিব মোহাম্মদ রসুল্লাহ সাল্লী যেভাবে নির্দেশনা দিয়েছেন সেই নির্দেশনা অনুযায়ী আমরা কর্ম সম্পাদন করি তবে আমরা আমাদের সকলকে যথার্থ ইমানের অধিকারী হওয়ার তৌফিকদিন এর সঠিক ব্যবহার করা হলে পরকালে এর পরিপূর্ণ প্রতিদান পাওয়া যাবে ইয়া আইহা আল্লাযীনা আমানু আনফিকু مما রযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াওমুন লা বাই'ন ফীহি ওয়ালা খুল্লাতি ওয়ালা শাফাআ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 आईआर छाचलिंग नंबर शून्य টাকা পাঠিয়ে আমাদের ইমেল করুন সাপোর্ট টিভি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 দেখুন ইসলামের গল্প বলো প্রতি বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় আপপুন সম্প্রচার সকাল নটাইব বাংলাদেশে পিস টিভি বাংলায়